আলহামদুলিল্লাহ রাবি মন্ডলী আমরা পূর্বের শেশনটিতে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার হাদিসটি শুনেছিলাম সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা আর শ্রেণী সায়দান করবেন সবগুলো শুনে সর্বশ্রেষ্ঠা ছিল যারা আল্লাহর ভয়ে একা থাকা অবস্থায় একাকৃত্বে জনসমাবেশে নয় একান্ত ভাবে আল্লাহর সঙ্গে যখন চোখের পানি ফেলে মানুষ ওই চোখের পানি ফেলেওয়ালা মানুষগুলোকে আল্লাহ তালা আরও নিশ্চিত ছায়া দান করবেন আল্লাহর ভয় আসা আল্লাহকে ভয় করা এটা আল্লাহ তালা আমাদের কাছে অনেকবার কোরআনে পাখি বলেছেন এর্তাক্ল হাকাতি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন খাসিয়াতুল্লাহ বলেছেন আল্লাহর ভয় ভীত হওয়ার কথা বলেছেন একটি আয়াতে সুরা আলহাদিদের ষোলো নম্বর আয়াতে তিনি সাদ করেন আলাম ইয়া নিল্লা দিনু আন্তুম লেদে যে এখনো কি সময় হয়নি মমেনদের যে তাদের অন্তরের মধ্যে আল্লাহর জেকের কারণে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে অন্তরটা ভয় ভীত হয়নি এখনো কি সে সময় আসেনি মমিনের হৃদয়ে আল্লাহর ভয় আসা কত দরকার আয়াত যখন তেলাবত করলেন বাহ আল বুকা তিনি এমন কান্নাকাটি করলেন কানতে কানতে তার দাড়িগুলো ভিজে গেল চোখের পানি পড়তে পড়তে আর তিনি বলেন ইয়া রব আল্লাহ আশা তো করি আপনার ভয় এসেছে ভয়তে ভয়ছি আল্লাহ একদিন যখন পেলেন যে ইদা আল্লাহা এই ছিল নাজির হয়ে গেছে যেখানে প্রচন্ড কম্প দিয়ে কেয়ামত অনুষ্ঠিত হবে এবং সমস্ত মানুষকে তাকে দেখানো হবে ইয়া আমল মিস ভালো মন্দ নেক গুনার ছোট খাটো কাজগুলো লুকানো হবে না সব দেখানো হবে সব আমার নাম তুলে ধরা হবে নাজিল হলো তিনি করলেন আর কানতে থাকলেন এরকম করে সব যদি দেখানো হয় কত যে গুণা করেছি খুব কঠিন হয়ে যাবে কি উপায় থাকবে আমাদের এই কথা মনে করে তিনি অনেক কান্দলেন নবী করিম সাল্লাম যিনি আমাদের একজাম্পল সবকিছুতে তিনি কিভাবে কান্দেন আল্লাহ তালার ভয়ে সাহাবি আবদুল্লাহ রিয়েন আমাকে রসুল একদিন বললেন একটু কোরআন করে শোনাও ফকুল নাকি আমি কোরআনতাল করে শোনাবো অথচ আপনার কাছে কোরআন নাজিল জিবরাইল আলাম আপনাকে পড়ে শুনান আমি আপনাকে কি শোনাবো কলা ইন্নি আফতাহি না মাঝে মধ্যে মনে চায় অন্য কারো তেলাবাদ শুনতে ভালো লাগে একটু পড়া আতা সাহাবি আবদুল্লা আমি সুরা নিসা থেকে পড়া শুরু করলাম হাতটা ইদা বলা আমি সুরা একচল্লিশ নম্বর আয়াতে আসলাম ওই আয়তটা যখন তেলাওত করে ফেললাম ফাকাই ফিদা জে ইনা মিনকুল্ল উম্মা তিম্বে কেমন হবে তখন যেদিন আমি সব উম্মতের জন্য সাক্ষী নিয়ে আসবো নবীরা সাক্ষী দেবেন উম্মতদের ব্যাপারে অজিকে আল্লা উল্লাহ এ শাহিদা আর হে নবী মোহাম্মদ আপনাকে সাক্ষী নিয়ে আসবো এই উন্মতের ব্যাপারে সেদিনটা কেমন হবে কেমন হবে কি মারাত্মক দিন হবে সেদিন এই কথা শোনার পরে রাফা তোরা আসি আউ মাজা নীলা জুলুন ইলা জামবি সাহেবে আব্দুদ বলেন আমি তো তালাওয়াত করছি আমি আর অন্য কোনো দিকে নজর নাই হঠাৎ করে মাথা উঠালাম হালানবীর দিকে তাকালাম বা পাশে একজন সিরসের আমাকে বললো দেখ অবস্থা দেখ আমি দেখলাম রাসুল্লাহ সাল্লামের চোখের পানি দরদর করে পড়ছে এই হলো এক্সাম্পল যে আল্লাহর কথা মনে করে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই আখেরাতের মনে করে চোখের পানি দরদর করে পড়তে থাকা অমর আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই কিভাবে আল্লাহর কাছে কেঁদেছেন মোকাত হাইয়ান রহমতুল্লাহ আলী বলেন যে আমি ওমর আব্দুল্লা আজিজ রহমতুল্লাহের পিছনে নামাজ পড়েছিলাম তিনি একটি আয়াতের মধ্যে আসলেন ওয়াকেফু হুম ইন্না হুম মাস অপরাধী কাফেরদেরকে আল্লাহ তালাকে আমাদের দিন বলবেন এগুলোকে ধরো পাকড়াও করো থামাও এদেরকে জিজ্ঞাসা করা হবে কাফেররা লুকালুকি করার চেষ্টা করবে আল্লাহ তালা বলবেন ধরো এদেরকে থামাও অ্যারেস্ট করো তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ ধরবেন থামাবেন অ্যারেস্ট করবেন জিজ্ঞাসা করবেন এই কথা মনে করে খলিফা আয়াত তিনি এই আয়াতটাকে শুধু বারে বারে তিনি রিপিট করছেন আর এই আয়াত ছেড়ে পরের আয়তে যেতে পারছেন না কারণ এখানে এত সাংঘাতিক কথা আছে ওই আয়াতটাকে রিপিট করছেন এরপরে মাসরুক। তিনি যখন এই লোকেরা যখন যাবেন। তারা সেখানে গিয়ে দেখবেন পিছনে জাহান্নাম ফেলে এসেছে। নিচে দেখা যায় জাহার নাম করে জ্বলছে জান্নাতে ঢুকে জান্নাতিরা আল্লাহর শুক্র আদায় করে বলবে আল্লাহ তালা করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন তিনি আমাদের প্রতি অনেক এহসান করেছেন আর এই কঠিন গরম জাহান নামের শাস্তিদায়ক আগুন থেকে আমাদেরকে সেভ করে দিয়েছেন এই কথা তারা পড়বে মা আনহা এই আয়াতা পড়লেন তের সময় আর পড়লেন আর কানতে থাকলেন কাঁদতে থাকলেন কেঁদে কেঁদে আল্লাহ তালা কাছে দোয়া করলেন রাব্বি মুন্না আলাইয়া ওয়াকিনী আদাবাসম ওয়াল্লাহ আমার প্রতি এহসান করেন আর এই কঠিন জাহান নামের আজাব থেকে আমাকে রেহাই দেন এই আয়াত পড়ে তিনি এই দোয়াটা করতে থাকলেন কোরআন তালাওয়াতের মধ্যে কীভাবে কান্নাকাটি করা যায় নামাজের মধ্যে কীভাবে কান্নাকাটি করা যায় কিছু এক্সাম্পল আমরা দেখলাম রসুল উল্লাহ সাল্লা সাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কথা যখন স্মরণ হতো অথবা আয়াতের মধ্যে আল্লাহর কথা স্মরণ আসতো তখন তিনি খুব কাঁদতেন কিভাবে কানতেন আবার জোরে জোরে কানতেন না কিন্তু নিষেধ সাহাবি আবদুল্লাহবিন শখী রাজি আল্লাহ অনুবরণা করেন রা আই তাসলি অফি সদরহী আজিজুন আজিজের রাহা মিনাল বোকা নবী করিম সাল আলী ওসাল্লাম যখন নামাজ পড়তেন ওনার কাছ থেকে ওনার বুক থেকে আওয়াজ আসতো সদর থেকে বুক থেকে আওয়াজ আসতো মুখ দিয়ে আওয়াজ করতেন না বুকের মধ্যে মানুষ চিপে ধরে মুখ চিপে নিয়ে যদি কান্নাকাটি করে তাহলে বুকটা এরকম করে এটা আওয়াজ হয় বুকের ভিতরে সেইক করে কম মতো একটা আওয়াজ হয় এরকম আওয়াজ হতো মনে হয় যেন ওই চা চাকা ঘুরলে যেরকম আওয়াজ হয় এরকম রকম আওয়াজ হতো অথবা কোনো কোনো রেওয়ায়তে আসছে কাজিদের মুরাজ্জ্বল ভাত পাক করলে আমরা যখন চাউল আর পানি দেই উতরাতে থাকে ডক বক টক বক করে এই আওয়াজের শব্দ পাওয়া যেত কিন্তু মুখে শব্দ করতেন না বিশেষ করে জামাতে পড়া অবস্থায় মুখে শব্দ করাটাকে অ্যাভয়েড করা উচিত গুনার কথা মনে করে আল্লাহর সঙ্গে মানুষের কান্নাকাটি করা উচিত যে আল্লাহ আপনার সঙ্গে দেখা হবে কেমন দিন এত গুণা করে ফেলেছি আমার কি উপায় হবে এই কথা মনে করে কান্নাকাটি করা উচিত এই বিষয়ে নবী করিম সাল্লা আলসালামকে সাহাবি ওকবিন আহমের বললেন ইয়ারাসুল্লাহ মাঝে মধ্যে মনে হয় যেন নাজাত পাওয়ার কোন উপায় নাই আখেরাতে যে আমল করি তাতে কি পার হয়ে যাবো পার্লাহ কিভাবে আখেরাতের এই বিপদ সংকুল রাস্তা দেব কিভাবে নাজাদ পেয়ে যাব। কাইফেন না যাহ ইয়ার মান না তখন তিনি বললেন আমলে মিজিতে হাদিসি বর্ণিত হয়েছে তিনি বললেন যে দেখো তোমার লিসানটাকে ধরে রাখো জবানকে কন্ট্রোল করে রাখো কথা কম বলো দুই নম্বর তোমার ঘরেই বেশি থাকো কাজ না থাকলে বাইরে আড্ডা দেওয়া ঘোরাফেরা করা এগুলো না করে ঘরেই বেশি থাকো ঘরে বেশি থাকার মধ্যে ফজিলত কি রাস্তায় বের হলে গুনার সম্ভাবনা বাড়ে না কমে কেন বাড়ে কি কারণে কোন জায়গা দিয়ে গুণা বেশি হয় চোখের গুণা আজকালকার জামানায় মহিলারা পর্দা কামন করে তো এগুলো যে যত চোখের সামনে আসবে তত আমরা বিপদে আসি এই জন্য আল্লাহর ভয়ে ঘরে থাকাটার মধ্যে ভালো কিছু সেফ থাকলেন তবে হ্যাঁ প্রায় জন বোধে তো মসজিদে যেতেই হবে সাংসারিক কাজকর্ম করতে হবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য চালতে হবে দোকানপাট করতে হবে থাকলেও যেতে হবে। এরপরেও ঘরে থাকার মধ্যে কাজ না থাকলে আড্ডা দেওয়ার জন্য ঘুরে বেড়ানোর চেয়ে ঘরে থাকা ভালো কোরআন শালাদ করলেন গোনা থেকে হেফাজত থাকলেন হাজিসের বাকি অংশ আমরা বিরতির পরে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা শুনছিলাম চোখের পানি ফেললে আল্লাহতালার কাছে আল্লাহর ভয়ে নিরিবিরি একান্ত ভাবে আরো নিচে আল্লা তালা সায়া দান করবেন জনের অন্যতম সেই ব্যক্তি সেই সৌভাগ্যশালী হবে এ বিষয়ে আমরা আর একটু জানার জন্যে একটি হাদিস শুরু করেছিলাম বিরতির আগে সেই হাদিসটি ছিল এক সাহাবি জিজ্ঞেস করলেন মানা তুই আরও লেসানকে সংবরণ করো জবানকে সংবরণ করো তোমার কথাবার্তা সীমিত আকারে বলো কমিয়ে বলো যা তা কথাবার্তা বলা বলি করো না বল তোমার ঘর তোমার জন্য যথেষ্ট জায়গা হয়ে যাক তার মানে বাইরে বেকার ঘোরাফেরা না করে যতক্ষণ ঘরের ভিতরে থাক তুমি বেশি সেফ থাকবে এখন প্রয়োজনে অবশ্যই যাওয়া অ্যালাউড আছে তিন নম্বর হচ্ছে ওয়াবকে আল্লাহা আর তুমি তোমার গুনার ব্যাপারে আল্লাহর কাছে দাবা করার জন্য কান্নাকাটি করো গুণাগুলোর কথা মনে করে করে কান্নাকাটি করো গুনার কান্নাকাটি করাটা অত্যন্ত দরকার গুনার জন্য তওবা করা প্রত্যেক দিন দরকার তাওবাহটা যদি চোখের পানি ফেলে দেওয়া হয় তাওবা হয়ে যায় আল্লাহর কাছে আরো সে নিচে জায়গা পাওয়ার আশাও করা যায় নিজের আমলের কথা মনে করে কান্নাকান্টি করতে হয় আর দাহাক বড় মুফা ছিলেন রহমতুল্লাহ আলী দাহাক এমনি মুজাহিম সন্ধ্যা হয়ে গেলে রাত্রের বেলায় তিনি বেশি করে কান্দতেন রাতের বেলায় একটু কানতেন বেশি করে ফাকিলা মা কেই কান অনেকে জিজ্ঞাসা করা হলো যে রাত্র শুরু হলে আজকে সারা দিন কাটালাম কি যে আমল করলাম আল্লাহই ভালো জানে কি আমল করলাম আমি নিজের আমলের ব্যাপারে আত্মসমালোচনা করছেন আল্লাহ রাস্তায় এভাবেই সালফে সালহীন কাটি করেছেন নবী করিম সাল্লাম আমাদেরকে কান্নার জন্য উৎসাহিত করে কেন তিনি বর্ণনা করেছেন এবং হাদিস রসুল্লাম বললেন হে উম্ম তোমরা যদি জানতে আমাকে আল্লাহ যা জানিয়েছেন যা জানার সুযোগ হয়েছে আমার আখেরাতে কি হবে জাহনাথে জাহান্নামের কি অবস্থা এগুলো যদি তোমরা ভালো করে জানতে তাহলে তোমরা খুব কমই হাসতে আর কানতে অনেক বেশি করে কি তোমরা এই আখেরাতের ভয়ে তোমাদের স্ত্রীদের সঙ্গে বিছানায় মজার সোয়াকেও বয়কট করে ফেলতে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের হাসি খুশির কাজকেও বাদ দিয়ে ফেলতে আখ চিন্তা এমন পেয়ে বসতো তোমাদেরকে কি সংসার ছেড়ে তোমরা পাহাড় পর্বতে ময়দানে মরুভূমিতে গিরিপাথে চলে যেতে আর গিয়ে চিৎকার করে বাতার জন্য চেষ্টা করতে যে কীভাবে বাঁচব বাঁচাও বাঁচাও এই চিৎকার করতে তাহলে কি পরিমাণ কানতে হবে এই কান্নার কথা আল্লাহ রবুল আলমিন করাম শরীফে বলেছেন কারা নাজাত পাবে মান আর রহমান আবিল গাইবে ও যা আবেকাল যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে না দেখে আল্লাহর ভয়ে অস্থির থেকেছে অনেক কান্নাকাটি করেছে এবং একটি পাক সাপ সুন্দর অন্তর নিয়ে আল্লাহর কাছে উঠেছে সে ব্যক্তিকেই আল্লাহ তালা জান্না দেবেন সন্তুষ্টি দেবেন সে ব্যক্তির জন্যই আল্লাহ তালা এত পুরস্কার রেখেছেন সুরাল মূলকের বারো নম্বর আত আল্লাহ তালা সাত করেছেন ইন আল্লা দিন আব্বাহ লাহুম মাঘ ফেরাতির নিশ্চয়ই না দেখে আল্লাহ আল্লাহকে যারা আল্লাহর ব্যাপারে অনেক ভয় ভীত আছে অনেক কানাকাটি করে তাদের জন্য মাঘ ফেরাত আছে অনেক বড় পুরস্কার আছে এরপরে অন্য আয়তে এসেছে ইন্না দিন খাইরুল বাড়ি যারা ইমান এনেছে এবং কাজ করেছে এরা হচ্ছে সৃষ্টির উৎকৃষ্ট সৃষ্টির বাসাই করা সর্বশ্রেষ্ঠ আদান তাদের পুরস্কার তাদের রবির কাছে হচ্ছে চির শান্তির ঠিকানা জান্নার যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত হতে থাকবে সেখানে তারা চিরদিন থাকবে রাজু আনহুম ওরাদু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আচ্ছা আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এটা তো বুঝে আসে আপনি প্রতি আল্লাহ হয়ে গেলেন এটার অর্থ কি আপনি কে আল্লাহ হবেন আপনি বেজার হয়ে গেলে প্রতি আল্লাহ কিছু আসে যায় তাহলে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন কথার অর্থ কি আপনি যে কষ্ট কষ্ট করে দুনিয়াতে আমল করেছেন আখে হাতে তখন সেগুলো পাবেন এত সুন্দর নিয়ামত দেখি আপনি আল্লাহর প্রতি এত সন্তুষ্ট হবেন যে আল্লাহ তুমি আমাকে কি নিয়ামত দিলে তুমি আমাকে হেদায় দিয়েছিলে আর এই জানাতে নিয়ে আসলে হাদানা আন আলহামদুলিল্লাহ সে আল্লাহর শুকর সে আল্লাহর প্রশংসা সে আল্লাহর সুক্রিয়া আপনি আদায় করবেন যিনি আমাকে এই রাস্তা হেদায়ত দিয়েছেন দুনিয়া মেদে ইসলাম চেনার জন্য জানার জন্যে মানার জন্য আমল করার জন্য তফিক দিয়েছিলেন আর সেই জানলাতে রাস্তায় আল্লাহ আমাকে নিয়ে এসেছেন এই যে সন্তুষ্টি আসবে আল্লাহর প্রতি আল্লাহ ও প্রতি আল্লাহরে গেছেন সেই জন্য এই খবর আছে, সন্তুষ্টা লিমান খাসিয়ার আব্বা এই সন্তুষ্টির খবর ওই লোকদের জন্য যারা তাদের রবে ভয় করেছে রবের ভয়ে যারা কান্নাকাটি করেছে তাদের জন্যই এই সুসংবাদ রয়েছে আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চাই তিনি যেন আমাদেরকে চোখের পানি মাঝে মধ্যে মেহরবানি করে দান করেন আল্লাহ তালা দান না করলে আমরা চোখের পানি আনতে পারবো না এটার জন্য আল্লাহ তালার কাছে তৌফিকও চাওয়া লাগবে যে আল্লাহ আমাকে এই তৌফিক দান করেন আর সেই সুন্দর সুন্দর দোয়া আছে হ্যাঁ আল্লাহমসমান হাসিয়াতে কাু ভি বাইনা বাইন মা আসিক আমিন তো আিকা মা তু বললে গুনা ভি টান না থাক এই যে লম্বা দোয়া আছে যে আল্লাহ আমাদেরকে আপনার ভয়ের এমন একটা অংশ দান করেন এমন একটা পরিমাণ দান করেন যার কারণে আমরা গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারব গুণা এবং আমাদের মধ্যে দেওয়াল হয়ে যাবে আর এমন ভয় দিন যেটা আমাদেরকে আপনার আনুগত্য করে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে আল্লাহ আল্লাধিক রেখা অশ্বক রেখা ও আল্লাহ আমাদেরকে সাহায্য করেন কিভাবে আপনাকে সুন্দর করে ডাকতে পারি আপনার শোকের আদায় করতে পারি সুন্দর করে ইবাদত করতে পারি আল্লাহ আমাকে দান করুন শেষ হয়ে আসলো সময় তবুও দেখি আমরা একটা প্রশ্ন নেই জি আগের পর্বে আপনি বলেছিলেন মসজিদে দুনিয়াবি কাজ করা নিষেধ আমার প্রশ্ন হলো মসজিদে কি মৃত্যু সংবাদ ঘোষণা করা ঠিক বা ঠিক নয় আরো একটা প্রশ্ন হলো মৃত্যু মৃত্যু এখন কেউ যদি কাবিরা করে থাকে পরেও কি এটা প্রযোজ্য তার ক্ষেত্রে এসেছে তোমরা মাসজিদ অন্য কাজে ব্যবহার করো না এটা হচ্ছে আল্লাহ তালাকে ডাকার জায়গা আল্লাহ করার জায়গা তোমরা হারিয়ে যাওয়া সংবাদ ইত্যাদি এই কারণের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি এখন মৃত্যু সংবাদ দেওয়া যাবে কিনা আসলে কিন্তু এটাও ঠিক না হাদিসের নিষেধ এসেছে মৃত্যু সংবাদ এইভাবে প্রচার করা মসজিদের মাইকে বলে দেওয়া হয় তাই না আবার কোন কোনো জায়গায় মাইক নিয়ে সারা বাজারে প্রচার করে অমুকে ইন্তেকাল করেছেন নাই বলা হয় এটাকে নাই করতে নিষেধ করা হয়েছে কিন্তু কি করা যায় আমাদের সমাজের লোকেরা বোঝে না অনেক সময় তারা মসজিদে অ্যানাউন্স না করলে মনে করে যে লোকেরা জানতে পাবে না এটাও কিন্তু আসলে হাদিসে নিষেধ করা হয়েছে তারপর দ্বিতীয়টা ছিল আয়াতুল কুরসি আয়াতুল কুরসির আমলে বলা আছে যে যে লোক আয়াতুল কুরসি রেগুলার ফরত নামাজে পরে পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে কোনো ব্যবধান থাকবে না শুধুমাত্র মৃত্যু ছাড়া তাহলে যারা কোনো আমল করল না জীবনে শুধু আয়াতুল কুরসি পড়ল তাদের জন্য প্রযোজ্য তাদের জন্য একেবারে প্রযোজ্য নয় তা নয় অন্য আমলগুলো যেগুলো করেনি সেগুলো দার্রা দাঁড়্রা হিসাব দেওয়া লাগবে আর এই আয়াতুল কুরসি আমল করেছে এইটার সাব পাবে আর যেগুলো গুণা করেছে সেগুলোর আজাব পাওয়া লাগবে এজন্য অন্য আমল না করলে আল্লাহর কাছে তবা করতে হবে লজ্জিত হওয়া লাগবে আল্লাহ তাল্লাহ মৃত্যুর আগেই তবন ওসিব করেন এবং আমলে ঢুকিয়ে দেন আল্লাহর কাছে তার অর্থ এই নয় যে ফজিলত গুলোকে হিসাবটা এই জন্যই রাখা হয়েছে যা জানে কেমন করেছে সবগুলো যোগ হবে একদিকে আর গুনাগি কি করেছে সবগুলো যোগ হবে দুইটাকে দাড়ি পাল্লা রেখে তারপরে ফেসলা করা হবে আর একটা প্রশ্ন আমরা নিতে পারি সময় শেষ হওয়ার আগে পারমিশন দিয়েছেন ওখানে গিয়ে দোয়ার করতে চেয়েছেন আল্লাহ দেননি এখানে একটা মেসেজ পাওয়া যায় আরেকবার যখন আরেক সাহিদ জিজ্ঞেস করলেন আমার আব্বা কোথায় বললেন তোমার আব্বা তো জাহার নামে ছেলে ঘাবড়িয়ে গেল তিনি বলেন তোমার আব্বা আমার আব্বা দুইজনই জাহান নামে তখন লোকটা কিছু শান্ত না আমি একলা না আবার দুনিয়াতে আবার জিন্দা হয়েছে এরপরে কালেমা পড়েছেন আবার কবরে গিয়েছেন এই সমস্ত কাহিনী জোগাড় করে এগুলো কোনো ভিত্তি নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জাহান নামের আগুন থেকে নাজার দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ